াহিমিন হামীতা শপথ সুস্পষ্ট কিতাবে। আমি ইহা অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো হকিম ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে ইয়া মহান জ্ঞান আমি কি তোমাদের হইতে এই উপদেশ বাণী রূপে প্রত্যাহার করিয়া লইব এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করিয়াছিলাম এবং যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে উহারা তাকে ঠাটা বিদ্রুপ করিয়াছে যাহারা ইহাদের অপেক্ষার শক্তিতে প্রবল ছিল তাহাদেরকে আমি ধ্বংস করিয়াছিলাম আর এইভাবে চলিয়া আসিয়াছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত तुम्हें उज्ञासा करो के आकाश मंडल कर उसे पराक्रमशाली सर्वज्ञ अल्लाह जिन्हें तुम्हारे पृथ्वी के कराते कर पथ जहाते तुम्हरा सठीक पथ पाइते وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَنشَرْنَا بِهِ بَلْدَةً مَّيْتًا كَذَلِكَ تُخْرَجُونَ وَجنিয়ে আকাশ হইতে পরিবৃষ্টিকরণ পরিমিতভাবে অতঃপর আমি তদ্দ্বারা সঞ্জীবিত করি निर्जीव जनपदকে এইভাবেই তোমাদেরকে বাহির করা হইবে وَالَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ مَا تَرْكَبُونَ আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌজান ও আন আম যাহাতে তোমরা আরোহণ করোস্তিহি যাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো अतपर तुम्हारेपालकुग्रह स्मरण कर, तुम्हा स्थीर या बालो। ओ के कर या दिया जो तुम्हारा उपर स्थिर हस ए पवित्र महानी जिन्हें बसिभूत कर समर्थ छा इशीभूत करतीपालक निकट अवश्य प्रत्यवर्तन कर তাহার বান্দাদের মধ্য হইতে তাহার অংশ সাব্যস্ত করিয়াছে মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ امیتت قدام مما يخلق بنات واصفاكن بالبنين دیتی কি তার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করিয়েছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করিয়াছেন পুত্র সন্তান দ্বারা و ا الى بشر احده بما ضرب للرحمن مثلا ضل وجهه مسودا وهو كضيم দায়মই আল্লাহর প্রতি উহারা যাহা आरोप করে উহাদের কাহাকও সেই সন্তানের সংবাদ দেওয়া হইলে তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃস মর্ম যাতনায় ক্লিষ্ট হয় উরা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মন্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্য অসমর্থ وجعل الملائكه الذين هم عباد الرحمن اناث اشهدوا خلقهم ستكتب شهادتهم ويسالون ورضام يا اللهর বান্দা ফিসতদেরকে নারী গণ্য করিয়েছে এদের সৃষ্টি কি ওরা প্রত্যক্ষ করিয়াছিল ওদের উক্তি अवश्य লিপিবদ্ধ করা হইবে এবং ওদেরকে জিজ্ঞাসা করা হইবে وقالوا ইচ্ছা করিলে আমরা ইয়াদের পূজা করিতাম না এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই উহরা তো কেবল মন গোড়া বলিতেছে আমি কি উহাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করিয়াছি যাহা উহারা দৃঢ় ধারণ করিয়া আছে বরং উহারা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারে এবং আমরা তাহাদেরই পদঙ্ক অনুসরণ করিতেছি وكذلك كما ارسلنا من قبلكم في قريه من نذير الا قال مطرفوها الا قال مطرفوها ان وجدنا اباءنا على امه وان على اثارهم مقتدون এই ভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করি আছে তখন উহার সমৃদ্ধশালী ব্যক্তিরা বলত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি সেই সতর্ককারী বলিত তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পাইয়াছ আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দেশ আনয়ন করি তবু কি তোমরা তাহাদের পদঙ্ক অনুসরণ করিবে তাহারা বলিত তোমরা যাহা সেরত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি অতঃপর আমি উহাদের হইতে প্রতিশোধ লইলাম দেখো মিথ্যাচারীদের পরিণাম কি হইয়াছে তাহার পিতা এবং সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা যাহাদের পূজা করো তাহাদের সঙ্গে আমার কোন সম্পর্ক সম্পর্ক আছে শুধু তাহারই সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং তিনি আমাকে সৎপথে পরিচালিত করিবেন এই ঘোষণাকে সে স্থায়ী বাণীরূপে রাখিয়া গিয়াছে তাহার পরবর্তীদের জন্য যাহাতে ওয়ারা প্রত্যাবর্তন করে বরঞ্চ আমি উহাদেরকে এবং উহাদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম ভোগের সামগ্রী অবশেষে উহাদের নিকট আসিল সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসুল যখন উহাদের নিকট সত্য আসিল উহারা বলিল ইহা তো জাদু এবং আমরা ইহা প্রত্যাখ্যান করিম এবং ইহারা বলে এই কুরান কেন নাজিল করা হইল না দুই জনপদের কোন প্রতিপত্তি শালী ব্যক্তির উপর ও রহম ফল দরজাত ও রহমত রায় ইহারা কি তোমার প্রতিপালকের করুণা বন্টন করে আমি উহাদের মধ্যে জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করাইয়া লইতে পারে এবং উহারা যাহা জমা করে তাহা হইতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মতবলম্বী হইয়া পড়িবে এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহ কে যাহারা অস্বীকার করে আমি দিতাম উহাদের গৃহের জন্য এবং গৃহের জন্য দরজা ও পালঙ্ক যাহাতে উহারা হেলান দিয়া বিশ্রাম করিতে পারে এবং স্বর্ণ নির্মিত আর এই সকলেই তো শুধু ভোক জীবনের ভোগ সম্বাদ জন্য তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখি রাত্রে কল্যাণ যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান অতঃ্পর সেই হয় তাহার সহচর শয়তানেরাই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে অথচ মানুষ মনে করে তাহারা সৎ পরিচালিত হইতেছে অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হইবে তখন সে শয়তানকে বলিবে হায় আমার তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকিত কত নিকৃষ্ট আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোন কাজেই আসিবে না যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করিয়াছিলে তোমরা তো সকলেই শাস্তিতে সরি চতুসম তুমি কি শুনাইতে পারিবে বধিরকে অথবা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাহাকে কি পারিবে সৎপথে পরিচালিত করিতে আমি যদি তোমাকে লইয়া যাই তবু আমি উহাদেরকে শাস্তি দিব। দিবা आमें के जे शर भाके प्रत्यक्ष कर उपर तो क्षमता रही तुम्हारे जहा ओहिरा दृढ़ भाव अवलम्बन कर তুমি সরল পথেই রইয়াছি কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে তোমার পূর্বে আমি যে সকল রাসুল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোন দেবতা স্থির করিয়াছিলাম যার ইবাদত করা যায় মূসাকে তো আমি আমার নিদর্শন সহ ফের আউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল আমি তো জগৎ সুমের প্রতিপালকের পেরিত সে উহাদের নিকট আমার নিদর্শন সহ আসিবা মাত্র উহারা তাহা লইয়া হাসি টাপটা করিতে লাগিল আমি উহাদেরকে এমন কোন নিদর্শন দেখাই নাই যা উহার অনুরূপ নিদর্শন অপেক্ষা সৃষ্ট নয় আমি উহাদেরকে শাস্তি দিলাম যাহাতে ওরা প্রত্যাবর্তন করে উহারা বলিয়াছিল হে যাদুকর তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্য তাহা প্রার্থনা করো যাহা তিনি তোমার সঙ্গে অঙ্গীকার করিয়াছেন তাহা হইলে আমরা অবশ্যই অবলম্বন করিবর যখন আমি উহাদের হইতে শাস্তি বিদ্রুত করিলাম তখনই উহারা অঙ্গীকার ভঙ্গ করিয়া বসিল সম্প্রদায়ের মধ্যে আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত তোমরা ইয়া দেখো না আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হইতে যে হিন এবং স্পষ্ট কথা বলিতেও অক্ষমা কেন দেওয়া হইল না স্বর্ণ বলয় অথবা তার সঙ্গে কেন আসিল না ফিরোস্তাগণ দলবদ্ধ ভাবে এইভাবে সে তাহার সম্প্রদায়কে হতবুদ্ধি করিয়া দিল ফলে উহারা তাহার কথা মানিয়া লইল উহারা তো ছিল এক সত্তর ত্যাগী সম্প্রদায় যখন উহারা আমাকে প্রধান্বিত করিল আমি উহাদেরকে শাস্তি দিলাম এবং নিমর্জিত করিলাম উহাদের সকলকে তৎপর পরবর্তীদের জন্য আমি উহাদেরকে করিয়া রাখিলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত যখন মারিয়াম দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন তোমার সম্প্রদায় তাহাতে সরগোল আরম্ভ করিয়া দেয় এবং বলে আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ইসা ইহারা কেবল বাগ বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে বস্তুত ইহারা তো এক বিতন্ডাকারী সম্প্রদায় সে তো ছিল আমারই এক বান্দা যাকে আমি অনুগ্রহ করিয়াছিলাম এবং করিয়াছিলাম বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্যে ফিরিসা সৃষ্টি করিতে পারিতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হইতোল তরুণ মুস্তিম ইসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ করিও না এবং আমাকে অনুসরণ করো ইহাই সরল পথ শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ইসা যখন স্পষ্ট নিদর্শন সহ আসিল তখন সে বলিয়াছিল আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞা শহর এবং তোমরা যে কতক বিষয় মতভেদ করিতেছ তা স্পষ্ট করিয়া দিবার জন্য সুতরাং তোমরা আল্লাহ ভয় করো এবং আমার অনুসরণ করো আল্লাহ তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক অতএব তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথিম্পর উহাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করিল সুতরাং মর্মন্তবসের শাস্তি উহারা তো উহাদের অজ্ঞাত সারে আকস্মিকভাবে কেয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে বন্ধুরা সেই দিন হইয়া পড়িবে একে অপরের সত্য মুিরা ব্যতীত হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না যাহারা আমার আয় বিশ্বাস করিয়াছিল এবং আত্মসমর্পণ করিয়াছিল তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো স্বর্ণের থালা ও পানপাত্র পাত্র লইয়া তাহাদেরকে প্রদক্ষিণ করা হইবে সেখানে রইয়াছে সমস্ত কিছু যাহা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হইবে তোমাদের কর্মের ফলস্বরূপ সেখানে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর ফল মূল যা হইতে তোমরা আহার করবে المجرمين في عذاب جهنم خالدون نشجي <التسكي> اوپو رادر جهنم الى شاستي تتاكي لا يفتر عنهم وهم فيه مبلسون وها در شاستي لا غب كرا ہوئي بنا ابو اوها را اوها وما ظلمناهم ولكن كانوهم الظالمين اما اوها در پتز ظلم کرين آئين بارو اوها را نجرائي হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন সে বলিবে তোমরা তো এইভাবেই থাকি আল্লাহ বলিবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছাইয়াছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখারা কি কোন ব্যাপারে গ্রহণ করিয়াছে বরং আমিও তো চূড়ান্তকারী গুহারা কি মনে করে যে আমি উহাদের গোপনে বিষয় मंत्रणार खबर राखिना अवश्य राखी फ्रिस्टागंत उ निकट थकिया सबकिछ लिपिबद्ध कर दयाल्तान थकिले हित उपासक गण्रणी उप कर তাহা হইতে আকাশ মন্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আর্সের অধিকারী পবিত্র মহান অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাঘ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করিতে দাও وهو الذي في السماء إله وهو في الأرض إله وهو الحكيم العليم تيني إله नवमंडले तिनि इलह भूतले एवं तिनि प्रगमाय सर्वग्ग वتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة ترجعون котоमहान तिनि जनी आकाश এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি কিয়ামতর জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাহাদের নাই তবে যাহারা সত্য উপলব্ধি করিয়া উহার সাক্ষ্য দেয় তাহারা ব্যতীত যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে উহাদেরকে সৃষ্টি করিয়াছে উহারা অবশ্যই বলিবে আল্লাহ তবু উহারা কোথায় ফিরিয়া যাইতেছে আমি অবগত আছি রাসুলের এই উক্তি হে আমার প্রতিপাদ এই সম্প্রদায় তো ইমান আনিবে না সুতরাং তুমি উহাদেরকে উপেক্ষা করো এবং বলো সালাম ওরা শীঘ্রই জানিতে পারিবে